يا الهل وجود قد سئمت القيود كم بلاتني ذنوب وما للي ذلخطو لله رب العالمين কাছে চায় না আল্লাহ তার উপর না খুশ হন প্রিয় ভাই আমরা প্রতিদিন কত সমস্যায় পড়ি কত অভাবে ভুগি কত মানসিক অস্থিরতায় নিপতিত হই আমরা সব কাজ করতে রাজি মানুষের কাছে ধর্ণা দিতে আমাদের মনে বাধে না মাকলুকের কাছে হাত পাততে আমাদের গায় রতে লাগে না কিন্তু যিনি আমাদের রব আমরা যার বান্দা যার কাছ থেকে সকল সমস্যার সমাধান আসে তার দরবারে ভিখারি হওয়ার তাও আমাদের হয় না আমরা মানুষের কাছে গিয়ে নিজেকে ছোট করতে পারি কিন্তু মালিকের সামনে কাকুতি মিনতি করতে আমাদের সময় হয় না অথচ বাস্তবতা হচ্ছে মানুষের কাছে চাইলে তারা নাকচ হয় আর আল্লাহর কাছে না চাইলে আল্লাহ তাল্লা রাগান্বিত হন মানুষের কাছে যে কোনো সময় চাওয়া তো দূরের কথা তাদের সঙ্গে যে কোনো সময় সাক্ষাত করা যায় না মন খারাপ থাকলে কিছু দেয় না অসময়ে দেখা করতে গেলে তারা রেগে যায় অথচ আল্লাহতাল্লার কাছে যখন ইচ্ছা চাওয়া যায় যখন ইচ্ছা হাত পাতা যায় তার করুণার দরবার সব সময় খোলা শেষ রাতে যখন সবার দরজা বন্ধ হয়ে যায় আল্লাহর রহমতের বিশেষ দরজা তখন খুলে দেওয়া হয় কত সুবহানুবহান আমাদের রব কত মহিয়ান আমাদের মালিক আল্লাহ রব হিসেবে আমরা তোমার উপর সন্তুষ্ট হ্রদয় তুবি আল্লাহ রব হিসেবে আমরা তোমার উপর সন্তুষ্ট হজরত মুআবিন জবালী আল্লাহ তালুকে নসিহত করে রাসুল্লাহ সাল আলি সাল্লাম বলেন ওয়া ইদাস আলতা তোমার কোনো কিছু চাওয়ার দরকার হলে আল্লাহর কাছে চাও তোমার যদি সাহায্যের দরকার হয় আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করবো জেনে দেখো जो गोटा जतियों तुम्हार को जो एकत्रित है तब तुकु उपकार ही करते जतटुकू आल्ला तुम्हारे लिखे रेखे और गोटा जति जदि तुम्हारों क्षति करार्जन समबत है तब ततटुकु क्षति करते जतटुकू आल्ला तुम्हारे लिखे रेखे प्रियो भाई आप हृदय जो बैथा जत मिनती सब रब दरबारे निवेदन करब कई आल्लासे चाहते जानी ना कि चाहब তাও বুঝতে পারি না দোয়া করতে গিয়ে আমরা অনেক সময় ভুল করে ফেলি আমরা কেবল মুসিবতে পড়লেই আল্লাহর স্বর্ণাপন্ন হই অথচ সুখে থাকার সময়ও আল্লাহর কাছে বেশি দোয়া করা উচিত সুনানি তিরমিজিতে বর্ণিত একটি হাদিস এসেছে রাসুল সাল আলী হুমসাল্লাম বলেন তোমরা আল্লাহর কাছে ক্ষমা সুস্থতা ও নিরাপত্তা প্রার্থনা করো আল্লা ইবনুল কাইম রহিমুল্লাহ বলেন এখানে রাসুল সাল্লাহ আলী অতীতের নাফরমানির জন্য ক্ষমা বর্তমানের জন্য নিরাপত্তা ও ভবিষ্যতের জন্য সুস্থতা প্রার্থনা করার কথা বলেছেন আবদুল্লা আল্লাহ বলতেন তোমরা কাছে আল্লাহ নিরাপত্তা চাও কেননা বিপদের আশঙ্কা সর্বদা যাকে তাড়িয়ে বেড়ায় তার দোয়া করার প্রয়োজনীয়তা দুর্দশাগ্রস্ত লোকের চেয়ে কোনো অংশে কম নয় আজকে যে মসিবতের শিকার হয়ে হাসফাঁস করছে কিছুদিন পূর্বেও সে পরম স্বস্তি ও শান্তিতে দিন অতিবাহিত করছিল ভবিষ্যতে যাওয়ার জন্য ওত পেতে বসে আছে সমূহ বিপদ আজ হয়তো সে পরম সুখ ও সমৃদ্ধিতে দিন কাটাচ্ছে বান্দার সুস্থতা অনিরাপত্তা প্রার্থনা আল্লাহর কাছে বড়ই পছন্দের আল্লাহর কাছে এর চেয়ে প্রিয় প্রার্থনা আর নেই হজরত আবু হুরের রাদি আল্লাহ তালু থেকে বর্ণিত একবার আবু বকর রাজি আল্লাহ তালাহ মিম্বরে দাঁড়িয়ে বলেন তোমরা আল্লাহর কাছে সুস্থতা অনিরাপত্তা চাও কেননা ইমানের পর আল্লাহর কাছ থেকে পাওয়া বান্দার সবচেয়ে এই পৃথিবীতে মানুষকে ক্ষমা ও নিরাপত্তার চেয়ে উত্তম কোনো নিয়ামত দেয়া হয়নি সুতরাং তোমরা আল্লাহর কাছে ক্ষমা নিরাপত্তা প্রার্থনা করো তিনি মিজি শরীফে বর্ণিত হাদিস এসেছে হাজরত আব্বাস রাজি আল্লাহতাল বলেন একবার আমি রাসুল সাল আলী সাল্লামকে বললাম হে আল্লাহ রাসুল আমাকে এমন কিছু শিক্ষা দিন যা আমি আল্লাহর কাছে চাইতে পারি তিনি বললেন আপনি আল্লাহর কাছে নিরাপত্তা প্রার্থনা করুন কিছুদিন পর আমি পুনরায় একই কথা বললাম হে আল্লাহ রাসুল আমাকে এমন কিছু শিক্ষা দিন যা আমি আল্লাহর কাছে চাইতে পারি তিনি বললেন ইয়া আব্বাস ইয়ে আম্মা রাসুলিল্লা प्रार्थना करा करी छोट एक बन छो ब एक दिन बनटर विथारीति से स्वमीर बाड़ी चले गल हठा बन के हारिए से खूब मर्माहत हो पड़ल आवेगप्रवण दुआ करल हे आल्लाहर बन के तुम सुखे रेखो আমার জীবনের সুখগুলো তাকে দিয়ে হলেও তাকে সুখে রেখো তার জীবনে যেন দুঃখ কষ্ট না আসে দেখুন যুবকি কি অদ্ভুত রকম দোয়া করছে আল্লাহ তাল্লার ভান্ডারে কি সুখের অভাব পড়েছে যে তার জীবন থেকে সুখ নিয়ে তার বোনকে সুখী করতে হবে সহি মুসলিম এসেছে একবার রাসুলসাল্লাহ আলী হাসাল্লাম জনৈক সাহেবের অসুস্থতায় তাকে দেখতে গেলেন সে এত দুর্বল হয়ে পড়েছিল যে তাকে পাখির ছানার মতো দেখা যাচ্ছিল রাসুলসাল্লিমুয়া সাল্লাম তাকে জিজ্ঞাসা করলেন তুমি কি আল্লাহর কাছে কোনো দোয়া করতে বা তার কাছে কি কিছু চাইতে সে বলল হা আমি দোয়া করতাম হে আল্লাহ তুমি আখিরাতে আমাকে যে শাস্তি দিবে তা দুনিয়াতেই দিয়ে দাও রাসুলসাল আলী সাল্লাম বললেন সুবাহান আল্লাহ তুমি তা বরদাস্ত করতে পারবে না তোমার সে সামর্থ্য নেই তুমি কেনই দোয়া করলে না রব্বানা আিনা ফিদ্দুনিয়া হাসানা ওয়াফিল আখিরাত হাসানা ওয়াকিনা আজাবান্নার হে আল্লাহ আমাকে দুনিয়াতেও কল্যাণ দান করুন আখিরাতেও কল্যাণ দান করুন এবং আজাব থেকে আমাকে রক্ষা করুন তিরমিজি শরীফে বর্ণিত এক হাদিস এসেছে একবার এক ব্যক্তির পাশ দিয়ে যাচ্ছিলেন সে আল্লাহর কাছে সবর প্রার্থনা করছিল তিনি বললেন তুমি তো মসিবত চাচ্ছ তুমি বরং আল্লাহর কাছে সুস্থতা ও কামনা করো তিরমিজি শরীফে বর্ণিত অপর হাদিস এসেছে আমি রাসুল আল্লাহ আমাকে তাওফিক দান করুন আমি যেন আপনার শকরকে মহামান্বিত করি আপনার জিকির বিপৃত থাকি আপনার আনুগত্য করি এবং আপনার নির্দেশ মেনে চলি প্রিয় ভাই রাসুল সাল্লি সাল্লামের বিশাল হাদিস ভান্ডারে ছড়িয়ে আছে অসংখ্য দোয়া মাসরুম দোয়াগুলো পড়ুন কবুলের অনেক সময়েরও কথা বলা হয়েছে বিশেষ করে সেই সময়গুলোতে দোয়া করার চেষ্টা করুন মনে রাখবেন দোয়া হল সমস্ত আইবাদতের মূল দোয়া মুমিনের হাতিয়ার তাই জীবনের যে কোনো সমস্যায় আল্লাহর স্বর্ণাপন্ন হন আল্লাহ আমাদের সকলকে আমল করার তফিক দান করুন আমিন